সালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসলাতি দর্শক শ্রোতা শুরুতেই আল্লাহ রাবুল আল আের আদায় করছি আপনাদের স্বাগত জানাচ্ছি পৃথটিভি আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআ আল্লাহ আমরা সবাই মুসলিম আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে মুসলিম হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমের মধ্যে কিন্তু একজন আদর্শ মুসলিম প্রকৃত মুসলিম তার পরিচয় কি হবে তার করণীয় কি তার বর্জনীয় কাজগুলো কি সে বিষয়গুলো আমাদের জানা অপরিহার্য সত্যি কথা হচ্ছে একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে না পারবে সে মুসলিম শুধুমাত্র নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারবে কিন্তু মুসলিম হিসেবে একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা একজন আদর্শ মুসলিম হিসেবে নিজের পরিচয়কে বাস্তবায়ন করা তার জন্য কঠিন হয়ে যাবে তাই আমরা এই মৌলিক বিষয়টি নিয়ে আপনাদের সাথে এই আলোচনার অংশে বা এই আলোচনায় পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যেহেতু মুসলমান হিসেবে আমরা সবাই একজন প্রকৃত মুসলিম হতে চাই আমি সেই মুসলিম হতে চাই যে মুসলিমের পরিচয় আল্লাহ রবুল আলমিন কোরআনিকিমের মধ্যে তুলে ধরেছেন আমি সেই মুসলিম হতে চাই যে মুসলিমের পরিচয় রসুল্লাহ সাল্লাসলাম মহাদেশের মাধ্যমে জানিয়েছেন কিন্তু সেই প্রকৃত মুসলিম আসলে কীভাবে হত হবে এর জন্য আমার কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আলোচনা ধারাবাহিকতা চলবে আমি ইনশাআল্লাহ তারা চেষ্টা করব আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য আদর্শ মুসলিমের করণীয় বর্জনের মধ্যেই মূলত তার পরিচয় পাওয়া যাবে একজন আদর্শ মুসলিম ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে নিচক ধর্ম বা আচার অনুষ্ঠান হিসেবে ইসলামকে গ্রহণ করবে না এ কথার অর্থ কী এর অর্থ হচ্ছে এই ইসলাম শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠান হিসেবে পালনের বিষয় এমন হিসেবে বা এভাবে ইসলামকে তিনি দেখবেন না বা ইসলামকে গ্রহণ করবেন না বরং তিনি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবেন ইসলাম হচ্ছে তার জন্য দিন যেই দিন পরিপালনের জন্য মহান আল্লাহ হাব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন সেই দিন হিসেবে ইসলামকে তিনি গ্রহণ করবেন আসুন দেখি আল্লাহ হাবুল আলমিন এই প্রসঙ্গে কোরআনে করিমের মধ্যে আমাদেরকে কী নির্দেশ দিয়েছেন আমরা দেখতে পাই কোরআনে করিমের সুরা আল ইমরানের উনিশতম রায়ের মধ্যে আল্লাহ সুবাহান বিষয়টি স্পষ্ট করেছেন আল্লাহ হাবুল আলমিনের স্বাদ করেন ইননা ইন্দিন ইসলাম যা আল্লাহ তালার কাছে একমাত্র মনীত দিন হচ্ছে জীবন পদ্ধতি হচ্ছে জীবন ব্যবস্থা হচ্ছে আল ইসলাম তাই আদর্শ মুসলিম তার জীবন চলার পথ হিসেবে ইসলামকে এই হিসেবে গ্রহণ করবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের পরতে পরতে ইসলামের যে বিধানগুলো দেওয়া আছে সেই বিধানগুলো অনুসরণ করার মাধ্যমে এই ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে শুধু নিচক ধর্ম হিসেবে নয় নিচক আনুষ্ঠানিকতা হিসেবে নয় নিচক আচার অনুষ্ঠান হিসেবে নয় বা নিচক পথ চলার জন্য বলার জন্য নয় বরং নিচক পরিচয়ের জন্য নয় বরং জীবনের জন্য জীবন এর পথ ছড়ার জন্য জীবনের বিভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করার জন্য সে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে দ্বিতীয়ত আল্লাহ সুবাহানব তালা এই বিষয়ে আরও স্পষ্ট করেছেন কোরআন করিমের মধ্যে যে মুসলিম ব্যক্তি ইসলামের ঘোষণা দেওয়ার পরে নিজের জীবনকে ইসলামের মধ্যে সম্পৃক্ত করার পরে অথবা মুসলমান হওয়ার পরে সে ইসলামকে সত্যিকারভাবে দিন হিসেবে গ্রহণ করতে পারবে না তার প্রসঙ্গে আল্লাহ সুবাহানব তালা সৈহ আলী ইমরানের পঁচাশি নম্বর আয়তের মধ্যে স্বাধ করেন জীবন আদর্শ তালাশ করে অন্য কোনো বিধান তালাশ করে অন্য কোনো আনুগত্য তালাশ করে থাকে ফালাইলামিন তার কাছ থেকে সেটি গ্রহণযোগ্য হবে না সে যতই চেষ্টা করুক না কেন এটি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না ওয়াহু আফিল আখিরাতির উপরন্তু এর অতিরিক্ত তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ওয়াহু আফিল আখরাতীন আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আখেরাতে যারা জান্নাতের মাধ্যমে সফলতা লাভ করবে জান্নাত লাভের মাধ্যমে যারা সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সম্মানিত হবে পুরস্কার লাভ করবে তাদের মধ্যে সে আখেরাতে অন্তর্ভুক্ত হতে পারবে না বরং সে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহান আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দিলেন যে ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে গ্রহণ করার চেষ্টা করে তার পক্ষ থেকে এই দিন গ্রহণযোগ্য হবে না এই কারণে আল্লাহ সুবাহান পুরানিক খেরিমের সুর আলমায়দা তিন নম্বর আয়তের মধ্যে এই বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন যে মুসলমানদের দিন কি হবে এবং একজন মুসলিম কিভাবে ইসলামকে তার দিন হিসেবে গ্রহণ করবে আল্লাহর আলমিনের মধ্যে স্পষ্ট করেছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করেছি ওরিতুল ইসলাম দিনা আর আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে সন্তুষ্ট চিত্তে মনোনীত করেছি আল্লাহবুর আলমিন ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন তাই প্রকৃত মুসলিম ব্যক্তি যিনি ইসলামের ঘোষণা দিবে এবং নিজে এই দাবি করবে যে আমি সত্যিকার মুসলমান হতে চাই প্রকৃত মুসলিম হতে চাই তাহলে সে ব্যক্তি ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করবে এই কারণে আল্লাহ হাব্বুর আলমিন কোরআন করিমের সুরা শফে সাত নম্বর আয়তের মধ্য করেন যে আল্লাহরুল আলমীর উপর মিথ্যারোপ করে বিভিন্ন ভাবে দিনের বিষয় নিয়ে নিজের পক্ষ থেকে মন গড়া তৈরি নিজের পক্ষ থেকে রচিত বক্তব্যকে দিন হিসেবে মেনে নেই দিন হিসেবে গ্রহণ করে ওয়াহু ইলাল ইসলাম অথচ তাকে আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে ইসলামের দিকে ইসলামের দিকে সে না এসে নিজের পক্ষ থেকে আল্লাহর উপর চালিয়ে যায় বিভিন্ন ধরনের মিথ্যা কথা অর্থাৎ বানাউট জালিয়তি দিন নিজের তৈরি করা দিন নিজের মন দিনকে যে ব্যক্তি চালিয়ে যায় আল্লাহর দিন হিসেবে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় সে দিকে ব্রুক্ষেপ করে না তার ছে জালেম আর কি হতে পারে এই সবচেয়ে বড় জালেম যে ইসলামকে দিন হিসেবে সত্যিকারভাবে গ্রহণ না করে নিজের মন গড়া আচার অনুষ্ঠানকে দিন হিসেবে গ্রহণ করেছে নিজের মন গড়া বক্তব্যকে দিন হিসেবে গ্রহণ করেছে নিজের মন গড়া ইবাদত তৈরি করা ইবাদতকে দিন হিসেবে গ্রহণ করেছে বা নিজের মন গড়া বিভিন্ন আনুষ্ঠানিকতাকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহ রবুল্লা আলমিন সেখানে তার পরিণতির দিকটিও স্পষ্ট করে দিয়েছেন আয়তের শেষের দিকে আল্লাহুল আর আল্লাহ সুবাহ দোয়ালিম সম্প্রদায়কে এ দায়ের দেন না তাই এই আয়তের মধ্যে ওই ব্যক্তিকে দোয়ালিম বলা হয়েছে যে ইসলামকে দিন হিসেবে সত্যিকারভাবে গ্রহণ করবে না শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করবে বা শুধুমাত্র নিজের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ করবে সে মূলত আলীমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে সে সত্যিকার মুসলিম হতে পারবে না আল্লাহবুল আলমিন এখানে আমাদের সামনে প্রকৃত দিনের যে পরিচয় সেই পরিচয় আমাদের সামনে কোরআনে করিমের এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন যে একজন প্রকৃত মুসলিম ব্যক্তি সে প্রকৃত মুসলিম হিসেবে নিজের পরিচয় তুলে ধরার জন্য তাকে অবশ্যই ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে হবে এখানে প্রসঙ্গত দিনের পরিচয়ও আমাদেরকে জানতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা দিনের পরিচয় আমাদের জানা না থাকে তাহলে আমরা ইসলামকে দিন হিসেবে কিভাবে গ্রহণ করব সেটি আমাদের মধ্যে একটু বিভ্রান্তি বা বিভ্রান থেকে যাবে আর দিন সম্পর্কে অজানা থেকে যায় তাহলে ইসলাম যে আমার জন্য দিন সেটি কতটুকু পরিধি এই দিনে রয়েছে সেই পরিধি সম্পর্কে আমি সত্যিকার জ্ঞান লাভ করতে পারবো না তাই আমি দিনকে কণ্ঠাসা করে নিব সুনির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে ফলে দিনের এই কনসেপ্টের মধ্যে এই ধারণার মধ্যে এক বিশাল বিভ্রান্তি আমাদের সমাজে বিরাজ করছে কোরআন করিমে যখন আমরা দেখব কোরআন করিমের ছেচল্লিশটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহানুত আলম দিনের বিষয়টি আলোচনা করেছেন দিনের অনেক অর্থ রয়েছে কোথাও দিনকে আনুগত্যের অর্থে ব্যবহার করা হয়েছে কোথাও দিনকে বিধানের অর্থে ব্যবহার করা হয়েছে কোথাও দিনকে আল্লাহ আব্বুল আলমিনের বাড়তের অর্থ ব্যবহার করা হয়েছে কোথাও দিনকে পরিণতা শাস্তি পুরস্কারের অর্থে ব্যবহার করা হয়েছে কোথাও দিনকে শেষ দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইত্যাদি মোট কোরআনী কেরিমের মধ্যে আমরা দেখব ছেচল্লিশটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ দিনের কথা উল্লেখ করেছেন তব মধ্যে কোরআন কেরিমের মধ্যে আল্লাহবুল্লা আলমিন দিনকে আমাদের জন্য জীবনের প্রত্যেকটি জীবন থেকে আরম্ভ করে জীবনের শুরু থেকে আরম্ভ করে জীবনের শেষ পর্যন্ত একেবারে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জীবন, জীবনযাপন ও জীবনকে পরিচালনা করার জন্য যে পদ্ধতি বা যে নিয়ম এই নিয়ম বোঝানোর জন্য দিনকে আল্লাহ সুবাহ কোরআনিকারের মধ্যে বিভিন্ন স্থানে ব্যবহার করেছে এটি হচ্ছে দিনের প্রকৃত মর্ম এবং প্রকৃত অর্থ বা প্রকৃত লক্ষ্য যে অবজেকটিভ মূলত দিনের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনে লাভ করতে পারে তাই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে ব্যক্তি ইসলামকে ইসলামের অনুশাসনকে ইসলামের বিধিবিধানকে পালন করার জন্য চেষ্টা করে যাবে সেই মূলত ইসলামকে দিন হিসেবে গ্রহণ করলো কোরআনের মধ্যে সেই বিষয়টি ইঙ্গিত সন্তানগণ এটি ইয়াকুব আলী ইসারামের বক্তব্য তিনি বলছেন সন্তানদেরকে লক্ষ্য করে আমার সন্তানগণ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সময় হয়েছে বিরতির আমাদের সাথেই তখন একটু পরেই ফিরে আসছি এমন ঘটনা उच्छेद्लम के राजत्व दिल्ञान दिलेन मनोनी कर लोन जमीन मेहनत मेहर उद्देश्य রহমান মাদানীমুল্লাহ বিনফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী सकाल साबन सल्ला सल्ला रसुल सल्लाम तुम से कुरान शिक्षा कर और शिक्षा दे बुखारी ष्ठ खंड कुरान फजिलत अध हादिर संख्या पांच हजार सतााश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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত্তে না রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির এলাম আবার আমাদের আলোচনায় আসুন আমরা যে বিষয়টি নিয়ে শেয়ার করছিলাম পবিত্র কোরআন খেরিমের সুরা একশো বত্রিশ নম্বর আতির মধ্যে তখন পর্যন্ত তোমরা মুসলিম হবে না এ আয়ের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যে দিকটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সেটি হচ্ছে একজন ব্যক্তি একেবারেই তার মৃত্যু পর্যন্ত জীবনের শুরু থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত যে টার্গেটে তার জীবনকে পরিচালনা করবে যে টার্গেটে সে অগ্রসর হবে সেই টার্গেটটি হচ্ছে এই সে ব্যক্তি মুসলিম হবে এবং সেটি একেবারে জীবনের শেষ পর্যন্ত এই জন্য মহান আল্লাহবুল আলমিনের মধ্যে আমাদেরকে টার্গেট নির্ধারণ করে দিয়েছেন জীবনের শুরু থেকে আরম্ভ করে ফেলায় মুসলিমুন যে তোমরা মুসলিম না হয় মৃত্যু ভরণ করো না তোমাদের কাজ হবে তোমরা প্রকৃত মুসলিম হবে তারপর তোমরা মৃত্যুবরণ করবে সুপ্রিয় দর্শক এই আয়তের পরে আল্লাহ রব আলিন আমাদেরকে আরো দিক নির্দেশনা করছেন কোরআন এর সুরালি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবীন্দন বলেন আপনি বলুন নামাজ আমার কোরবানি আমার জীবন আমরা দেখতে পাই তার এ তার কোরবানি আল্লাহ রাবুল আলমিনের জন্য তার স্যাক্রিফাইস পাশাপাশি তার জীবন এবং মৃত্যুর সব কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি নিমিত্ত হবে এটাই হচ্ছে তার দিন তাই এখানে আল্লাহ হাবুল আলমিনের দিনের পরিচয় করে দিয়েছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা জানি কোরআন ইসলাম যে আল্লাহ হাবুল আলমের কাছে একমাত্র মনোনিত দিন হচ্ছে ইসলাম এই আয়াত যদি আমরা সমন্বয় সাধন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে দিন বলতে মূলত আল্লাহ হাবুল আমাদের কাছে বুঝিয়েছেন আমাদের জীবন চলার জন্য যে পদ্ধতি আল্লাহ হাব্বুল আলমীর পক্ষ থেকে আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি সেই জীবন ব্যবস্থায় হচ্ছে মূলত দিন কিন্তু দুঃখজনক বিষয় হল সত্য আমরা আজকে মুসলিমদের পরিচয় পেয়ে থাকি নিচুক আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা শুধুমাত্র নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে থাকে কেউ পাসপোর্টের মাধ্যমে কেউ আইডি মাধ্যমে কেউ তার মুখের বক্তব্যের মাধ্যমে কিন্তু তার চিন্তাধারা তার বক্তব্য তার আকৃদা বিশ্বাস তার আমল ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্কই নেই বা কোথাও কোথাও ইসলামের সাথে এগুলোর কন্ট্রাডিকশান রয়েছে বা সাংঘর্ষিকতা রয়েছে তারপরেও সেই মুসলিম ব্যক্তি নিজেকে ইসলামের পরিচয় দিয়ে থাকে নিচক কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে যেমন ঈদের সলাতে অংশগ্রহণ করার মাধ্যমে যেমন তথাকথিত যে বিলাদ আমাদের সমাজে পরিচিত আছে সে মিলাদে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা দেখতে পাই সে একজন মুসলিম তার ইসলামের পরিচয় তুলে ধরে থাকে সে ব্যক্তি দোয়ার অংশ গ্রহণ করার মাধ্যমে আমরা দেখতে পাই সেই মুসলিম ব্যক্তি রমজান মাসে শুধুমাত্র দেখা যায় যে রমজানের ইফতার মাহফিলের ইফতার পার্টিতে অংশগ্রহণ করার মাধ্যমে সেই ইসলামের পরিচয় তুলে ধরে এবং নিজেকে মুসলিম পরিচয় হিসেবে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকে আদৌ কি একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তার ইসলামের এই পরিচয় দিতে পারবে না ইসলামের এই পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই ইসলাম একটি জীবন ব্যবস্থা যেটি আপনার জীবনের প্রত্যেকটি অংশকে সামিল করবে আপনার জীবনের জন্য কমপ্লিট কোড অফ লাইফ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাই প্রকৃত মুসলিম ব্যক্তি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে ইসলামকে আনুষ্ঠানিকতা হিসেবে গ্রহণ করবে না সুপ্রিয় দর্শক প্রসঙ্গ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে প্রচলিত ধর্ম আর দিনের মধ্যে পার্থক্য হচ্ছে এই প্রচলিত ধর্মগুলো কিছু অনুষ্ঠানের নাম কিছু পূজা পর্বের নাম কিছু পর্বণের নাম কিছু নিয়ম রীতির নাম কিন্তু ইসলাম নিচুক কিছু নিয়ম রীতির নাম নয় যেহেতু ইসলাম মানুষের জন্য এই মানুষকে তার জীবনের শুরু থেকে আরম্ভ করে একেবারে জীবনের শেষ মুহূর্ত মৃত্যু পর্যন্ত তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ হরাবুল আলমিনের পক্ষ থেকে দিক নির্দেশনা তাই এই দিক নির্দেশনাকে অনুসরণ করতে একজন ব্যক্তি সে ইসলামকে কিভাবে নিজের জীবনে পরিপালন করবে সেটি হচ্ছে এখানে মূল বিষয় ধর্ম হিসেবে নয় সেটি দিন হিসেবে ইসলামকে গ্রহণ করবে তাই আল্লাহ হর্বুল আলামিন আমাদেরকে ইসলামকে একমাত্র আমাদের জন্য মনোনীত দিন হিসেবে গ্রহণ করেছেন ওরা দিতুল কুমুল ইসলামের দিনা ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে গ্রহণ করেছি তা একজন প্রকৃত মুসলিম ব্যক্তি প্রথম কথা হচ্ছে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথম পয়েন্টে আলোচনা করার পর আসলে আমরা দ্বিতীয় পয়েন্টে যাই দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এই একজন প্রকৃত মুসলিম ব্যক্তি যেমনিভাবে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে ঠিক তেমনিভাবে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার জীবন চলার এই পথ অনুসরণের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রকৃতভাবে সত্যিকারভাবে আত্মসমর্পণ করবে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ যথাযথভাবে না করে এই দাবি করে যে আমি মুসলিম শুধু এই দাবি করে যে আমি ইসলাম গ্রহণ করেছি অথচ আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আল্লাহ হাবুল আলমিনের বিধানের কাছে আল্লাহ রাবুল আলমিনের আনের নির্দেশনার কাছে নিজে আত্মসমর্পণ না করে সে সত্যিকার প্রকৃত মুসলিম হতে পারবে না তাই দ্বিতীয় পয়েন্টটি আমরা ভালো করে জেনে নেই আল্লাহুল আলমিনের কাছে আমরা কিভাবে আত্মসমর্পণ করব সুপ্রিয় দর্শক পুরান তার তারছে উত্তম সুন্দর ভাবে দিনকে পরিপালনকারী ওই ব্যক্তি থেকে আর কে হতে পারে যে তার চেহারাকে আল্লাহরুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে ওয়াহুয় এবং সে সৎকর্মশীল আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী আল্লাহর বিধানগুলো পালন করে থাকে এমত অবস্থায় আল্লাহর্বুল আলমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে ওই ব্যক্তির সে সুন্দর দিনের অনুসারী আর কেউ হতে পারে এই আয়তের মাধ্যমে আমাদেরকে যেটি জানান হচ্ছে সেটি হলো এই দিনকে সত্যিকার অনুসরণ ওই ব্যক্তি করতে সক্ষম হবে বা ওই ব্যক্তির দিনের অনুসরণ সত্যিকার সুন্দরতম হবে যে ব্যক্তি আল্লাহরুল আলমিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি নিজেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করবে নিজেকে আল্লাহ রাবুল আলমের কাছে সপে দেবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ কি আল্লাহরুল আলমিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে আল্লাহর বিদানকে নিজের জন্য মেনে নিবে আল্লাহ রবুল আলমিন যে দিক নির্দেশনা আমাদেরকে করেছেন যে বিষয় আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সেই বিষয়গুলো আত্মসমর্পণ করার মাধ্যমে সম্পূর্ণরূপে মেনে নিবে এবং সেগুলো অনুসরণ করবে এটি হচ্ছে সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করা সুপ্রিয় দর্শক আসুন আরেকটি আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হচ্ছে <trios> আমি কি আল্লাহ কে বাদ দিয়ে আর কোন অভিভাবক আজকে আপনি দেখতে পাবেন যে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই আমাদের পরিবেশের দিকে তাকাই আমরা দেখব মুসলিম ব্যক্তি আল্লাহ হাবুল আলমকে বাদ দিয়ে হাজার ওলি হাজার কুতুব আমি কোন সুযোগ নেই তাই আল্লাহর আলমিন এরপরেও শুধু তাই বলছেন না আল্লাহ মধ্যে তার পরিচয় এবং আসমান তাকে খাবার দেওয়ার কোন সুযোগ নেই তাই আল্লাহবুল আলমিন আপনি বলুন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি আল্লাহ হাবুল আলমিনের কাছে সত্যিকার আত্মসমর্পণ করতে পারে কোনো ব্যক্তি সেই প্রকৃত মুসলিম হতে পারবে একজন আদর্শ মুসলিম হতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা আদর্শ মুসলিমের আমরা দ্বিতীয় পয়েন্টে নিয়ে শুরু করেছি আমরা ইনশাআল্লাহ তালা আমাদের আলোচনা অব্যাহত রাখবো আগামী পর্বে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের পর্বের সমাপ্তি টানছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রাবুল আলমিন এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আলী মহাম্মদ ও আলা ও আসহাবিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম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 কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবন কে আলোকিত করেছে